Peace TV Bangla, मानवतार Samadhan আমরা দীর্ঘ ধারাবাহিক শ্রীজ আলোচনায় আছি সামাজিক শান্তি প্রতিষ্ঠা ইসলামের যে শিক্ষা ইসলামের যে আদর্শ ইসলামের যে দর্শন সেটা নিয়ে আমরা শুরুতেই বলেছিলাম কথা যে মানুষ স্বভাবগত কারণেই একা কি থাকতে পারে না কি মানুষ একটা বাড়িতে বসবাস করতে পারে না একা কি মানুষ ঘুমাতেও পারে না ঘুমের মধ্যে আতঙ্কিত হয়ে যায় মানুষ নির্জন নিরবস্থানে থাকলে মানুষ নিজেকে আতঙ্কিত বোধ করে নিরাপদহীন বোধ করে এজন্য মানুষের স্বভাব মানুষের সাথে মানুষ মিলেমিশে থাকবে আর এভাবেই তৈরি হবে একটি সমাজ আবার এটাও ঠিক যে মানুষ যে মানুষের সাথে মিলেমিশে থাকবে প্রতিটি মানুষের ভিন্ন সত্তা প্রতিটি মানুষ একজন আরেকজন থেকে সম্পূর্ণ ডিফারেন্ট একজনের সঙ্গে আর একজনের মিল নেই প্রত্যেকটা মানুষ স্বতন্ত্রভাবে নিজস্বভাবে অনুভব করার উপলব্ধি করবার অনুভূতি আল্লাহ রব্বুলা আলমিন মানুষকে দিয়েছেন কাজেই ভিন্ন অনুভূতি ভিন্ন চিন্তা ভিন্ন অনুভব এগুলো নিয়ে যখন মানুষ এক সঙ্গে বসবাস করে তখনই মানুষের মধ্যে রকম মত পার্থক্য দেখা দিতে পারে আর সেই মত পার্থক্য থেকে মতভেদ দেখা দিতে পারে মতভেদ থেকে কখনো কখনো নানা ধরনের বিশৃঙ্খলা নিজেদের মধ্যে মারামারি কাটাকাটি হানাহানি পর্যন্ত পৌঁছে যায় ইসলাম চায় বিভিন্ন মতের বিভিন্ন পথের সব রকম মানুষগুলো যখন একসঙ্গে বসবাস করবে তখন কিছু নীতি এবং কিছু আদর্শের ভিত্তিতে তাদের মধ্যে যেন এই মত পার্থক্যগুলো যতটা মিনিমাইজ করা যায় সেই মিনিমাইজিংয়ের মাধ্যমে একটা সুন্দর শান্তিপূর্ণ সমাজ এবং পরিবেশ যেন তাদের মধ্যে তৈরি হয় এই ইসলাম তার শান্তির সমাজ বিনির্মাণে এবং সামাজিক শান্তি প্রতিষ্ঠায় ইসলাম মানুষের পরস্পর কিছু সম্পর্ক সেই সম্পর্কগুলোকে খুব গুরুত্ব দিয়ে বিবেচনা করেছে এবং সেই সম্পর্কগুলো রক্ষা করার পিছনে ইসলাম মানুষকে নির্দেশনা দিয়েছে তেমনি কিছু সম্পর্ক পাঁচটি সম্পর্কের কথা আমরা বলেছিলাম এক নম্বর ছিল আলা কাতুল আর হাম আত্মীয়তার এবং রক্তের সম্পর্ক এই রক্তের সম্পর্ক নিয়ে আমরা সুদীর্ঘ আলোচনা করেছি পরিবার পারিবারিক জীবন পিতামাতা সন্তান স্বামী স্ত্রী এবং নিজেদের আত্মীয়দের অধিকার সম্পর্কে দীর্ঘ আলোচনা করেছি এবং তারপরে দ্বিতীয় সম্পর্ক ছিল আলাকাতুল জেবার প্রতিবেশী সম্পর্ক প্রতিবেশীদের সঙ্গে সুন্দর সদাচরণের মাধ্যমে প্রতিবেশী প্রতিবেশী মিলেমিশে একটি সুন্দর পরিবেশ তৈরি করা আলাকাতুল জেবার সম্পর্কেও আমরা আলোচনা করেছি তৃতীয় সম্পর্ক হলো আলা কাত সদাকা এই আলাকাতুর সদাকা নিয়ে আজকে আমরা আলোচনা করব সাদাকাত সদিক শব্দ আমরা জানি সদিক শব্দ অর্থ হলো বন্ধু আর সাদাকাহ বন্ধুত্ব তো আলাকাতে সাদাকাহ মানে হলো বন্ধুত্বের সম্পর্ক মানুষ মানুষের স্বভাবগত কারণেই মানুষ নিজের প্রয়োজনেই মানুষের সঙ্গে মানুষ বন্ধুত্ব গড়ে তোলে বা মানুষের সঙ্গে মানুষের অজান্তে বন্ধুত্ব তৈরি হয়ে যায় একটা সার্কেল তৈরি হয় এভাবেই কিন্তু মানুষ নিজের আত্মীয় স্বজন নিজের প্রতিবেশ এর বাইরেও তার একটা বন্ধু মহল গড়ে উঠে সমস্ত মানুষ সকল মানুষেরই হয় কম বেশি কোন মানুষ এর থেকে এক্সেপশনাল নয় তো উইদাউট এনি এক্সেপশন মানুষ কিন্তু যে কোনোভাবেই মানুষের মানুষের সঙ্গে বন্ধুত্ব গড়ে উঠে আর এই বন্ধুত্ব এবং এই যে সদাকাত এটি কিন্তু গুরুত্বপূর্ণ একটি ব্যাপার যেমনিভাবে ভালো বন্ধুত্ব সৎ বন্ধুত্ব একজন মানুষের জন্যে তার জীবনে সফলতা বয়ে আনতে পারে ঠিক তেমনি ভাবে যদি বন্ধুত্ব যদি খারাপ হয় তাহলে এটা কিন্তু তার জন্য সর্বনাশও ঘটতে পারে এজন্যই বলা হয় সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ এটি একটি হান্ড্রেড পারসেন্ট কারেক্ট একটি কথা আল্লাহর কোরআন এবং নবীর হাদিস মানুষকে এই বন্ধুত্বের ব্যাপারে কার সঙ্গে বন্ধুত্ব করবে বন্ধুত্ব তৈরি করার আগে অথবা বন্ধুত্ব রক্ষা করার ক্ষেত্রে মানুষকে ইসলামের শিক্ষা एवं आलाका रक्षा करार जो मानदंड खूब भलोक बुझते लक्ष्य रखते हैं सुप्रिय दर्शक आज के बंधुत की प्रयोजनता बंधुत रक्षा करते हमें इसलाम दृष्टिभंगी इसलमें कि शिक्षा कुरान वदीजे केरते चाहिए कुरने पाकर मध्य हमला हरबुरा आलमी विभिन्न जगएं भलो बन्धुतवर कारण मानुषर कि सूफल घटे আবার অসৎ বন্ধুত্বের কারণে মানুষের কি সর্বনাশ ঘটেছে সে কথা আল্লাহ আল্লাহরবুল আলমিন কোরআনে পাকে অনেক জায়গায় উল্লেখ করেছেন সুরত উসফাতের মধ্যে আল্লাহর আলমিন যারা জন্নাতবাসী তাদের জান্নাতে যাওয়ার পরের তাদের কথোপকথন আল্লাহ তুলে ধরেছেন জান্নাতের মধ্যে যাওয়ার পর ইমানদারগণ পরস্পর একে অপরের কুশল বিনিময় করবে জিজ্ঞাসাবাদ করবে বলবে যে দেখো ছিল একসঙ্গে চলাফেরা করতাম ইয়াকুলামিন্দিক সে আমাকে প্রায় উপহাস করে বলতো যে তুমি বিশ্বাসী তুমি পরকালকে বিশ্বাস করো তুমি সৃষ্টিকর্তা হিসেবে একজনকেই বিশ্বাস করো এভাবে সে আমার বিশ্বাস এবং আমার ইমানকে নিয়ে সে অনেক সময় উপহাস করতো আইজা মিতা বা সে আমাকে বলতো মৃত্যুর পরে মানুষ মরে যাওয়ার পরে মাটিতে মিশে যাবে নিশ্চিন্ন হয়ে যাবে নিঃশেষ হয়ে যাবে এর এরপরেও আবার সেখান থেকে মানুষকে পুনরুত্থিত হবে এটা কি করে সম্ভব হাল আন্তু মুি অন তখন সেই জান্নাতি ব্যক্তি অন্যান্যদেরকে বলবে আমার ওই সাথীকে কি তোমরা দেখবে তখন সকলকে নিয়ে জান্নাতের প্রান্তে যাবে জান্নাত থেকে তারা দিকে তাকাবে জাহান্নামের দিকে তাকাবে ফত আফার আফি সাহিম তাঁকে জাহান্নামের মধ্যভাগে একেবারে জাহান্নামের মধ্যখানে আগুনে পুড়তে দেখবে এবং সেই জান্নাতি বন্ধু তার জাহান নামের ওই বন্ধুকে লক্ষ্য করে বলবে দিন তুমি তো যেভাবে আমাকে প্ররোচিত করতে আমাকে উপহাস করতে তুমি তো আমাকে নিয়ে তো রব্বি আল্লাহ রবাহিন যদি আমাকে তোমার প্ররোচনা এবং তোমার এ সকল কুমন্ত্রণা থেকে আল্লাহ রক্ষনা করতেন লাকুম তিনাল মোহারিন তাহলে আজকে আমাকেও তোমার মতোই পরিণাম বরণ করতে হতো বিশ্বাস করতে না এখন কি মনে হয় মৃত্যুর পরে কি পুনরুজ্জীবিত হওয়ার ব্যাপারটা আল্লাহ বলেছেন এটা কি সত্য বলে মনে হয় প্রিয় দর্শক এখানে লক্ষণীয় ব্যাপার হলোই যে এই কথা আল্লাহ রাবুল্লা আলমিন কোরআন পাকের মধ্যে যেটা উদ্ধৃত করেছেন সেটা হলো অনুগ্রহ করে আমাকে যদি আল্লাহ তোমার এই প্ররচনা কুমন্ত্রণা এবং তোমার এই পথে পরিচালিত হওয়ার এই হাত থেকে যদি আল্লাহ আমাকে রক্ষা না করতেন তাহলে আজকে আমারও সেই পরিণাম হতো যেই পরিণাম তোমার হচ্ছে এই যে এভাবে আল্লাহরুল সেই সকল আলামিন তুলে ধরতে চেয়েছেন সুরতুল কাহের মধ্যে আল্লাহরুল আলমিন এমনই আরেকটি ঘটনার উদ্ধৃতি আল্লাহ টেনেছেন আপনি দুইজন ব্যক্তির ইতিহাস মানুষের সামনে বর্ণনা করুন তারা রকম ফসল হতো আঙ্গুরের ফসল ও হাফাফনা আঙ্গুরের সাথে আবার খেজুরের ফসল ও যা আল্লা বেইন হুমা আঙ্গুর আর খেজুরের ফসলের পর আবার মধ্যে শাক হতো এমন চমৎকার বাগান সেই বাগান পরিচালনা করার মতো সেই বাগানের পানি সিঞ্চনের জন্য এই সব কিছু দেখে সেই ব্যক্তি সে দম্ভ ভরে বলতে লাগলো তার অনেক ফল ফসল ছিল কি করলে এভাবে সে অহংকার করতে লাগলো তখন তার বন্ধু তাকে বলল অহংকার করোনা আল্লাহ সম্পদ দিয়েছেন যে কোনো মুহূর্তে আল্লাহ রব আলিন এই সম্পদ কেটে নিতে পারেন তোমার এই বাগান আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর নিয়ামত এটা মুহূর্তে ধ্বংস হয়ে যেতে পারে সেই বন্ধু বলে এটা কি করে সম্ভব হবে না সম্ভব না সম্ভব না এইভাবে আল্লাহর্বুর আলমী কোরআনে পাকের মধ্যে নানা জায়গায় এমন বন্ধুত্বের কথা উল্লেখ করে দেখিয়েছেন বন্ধু কখনো ভালো হয় বিশ্বাসী হয় সৎ পথের পথ প্রদর্শনকারী হয় আবার কখনো বন্ধু মানুষকে বিপথের দিকে টেনে নিয়ে যায় সুপ্রিয় দর্শক কাজী বন্ধুত্বের ব্যাপারে আমাদেরকে আল্লাহর কোরআনের এই দৃষ্টিভঙ্গি আমাদেরকে বুঝতে হবে কারণ বন্ধুত্ব এটা মানুষের জীবনে অত্যন্ত প্রভাবক একটি সম্পর্ক এ পর্যায়ে আমাদের বিরতির সময় হয়ে গেছে আমরা এখন ছোট্ট একটি বিরতিতে যাব বিরতি থেকে এসে আমরা আমাদের আলোচনা অব্যাহত রাখব সে সময় পর্যন্ত আপনার সাথেই থাকবেন এই প্রত্যাশা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 কারণ এটা আপনার অধিকার দায়িত্বটা বলুন আসসালাম আলাইকুম রাহমদুল্লাহ প্রিয় দর্শক আমরা বিরতির আগে বলছিলাম যে বন্ধুত্ব সাদাখাত এটি মানুষকে সৎ পথেও সুন্দর পথেও পরিচালিত করে আবার এই বন্ধুত্ব এটা মানুষকে মানুষের সর্বনাশ ঘটায় যাই হোক বন্ধুত্ব এবং সুসম্পর্ক ব্যতিরেক মানুষের একটা সার্কেল গড়ে ওঠা ছাড়া কোনো মানুষ জীবনে চলতে পারে না তবে হ্যাঁ এই বন্ধুত্ব যখন গড়ে উঠবে তখনই একজন মানুষকে বিবেচনা করতে হবে যে কারা আমার বন্ধু হতে পারে কাদেরকে বন্ধু হিসেবে নির্বাচন করতে হবে সব বন্ধু কিন্তু সমান্য বন্ধুদের মধ্যে अनेक क्वालिटी आंधुद मध्य अनेक प्रकार रकम भेद आज आल्ला इब्दुल कईम रसमतुल्लाउल बंधु तीन प्रकार एक रकम बंधु हल जरा कलगीजाला हलो मानुषे खाद्य मत खाद्य छाड़ा मानुषे जीवन धारण कर सम्भव नये ठीक ए रखम किस बंधु आज जर छ मानुष्य जीवन चलते परेना আরেক রকম বন্ধু হলো যারা কাদ্দ যারা হলো ঔষধের মতো কখনো ঔষধ প্রয়োজন কখনো প্রয়োজন নয় তো কিছু বন্ধু এমনও আছে যাদের কিছু প্রয়োজন আছে সব সময় তাদের প্রয়োজন থাকে না আবার তৃতীয় আরেক শ্রেণী বন্ধু তারা হলো কাদ্যা তারা হলো রোগের মতো অসুস্থতার মতো যেই অসুস্থতা এবং রোগ কোনো সময় এটা প্রয়োজন নেই বরং এর থেকে যত দূরে থাকা যায় নিরাপদ থাকা যায় সেফ থাকা যায় ততই ভালো তো বন্ধু এমন আছে কিছু বন্ধু এমন যাদের সংসর্গ অবলম্বন করা মানুষের জীবনের জন্য প্রয়োজন এবং তাদের সংসর্গ তাদের সাথে চলাফেরা তাদের সাথে উঠা বসা একজন মানুষের জীবনের জন্য অপরিহার্য আবার কিছু বন্ধু এমন আছে যাদের সঙ্গে মেলামেশা কিছু করা যাবে আবার কিছু তাদের থেকে বিচ্ছিন্নতাও থাকতে হবে টোটাললি তাদের সঙ্গে একেবারে সম্পূর্ণ সময় তাদের সঙ্গে দিবে তাও নয় খুব তাদের সঙ্গে পরিপূর্ণভাবে মিশবে তাও নয় একটা মাঝামাঝি সম্পর্ক থাকবে আবার কিছু বন্ধু এমন আছে যারা বিপজ্জনক যাদের থেকে যত দূরে থাকা যায় ততই মানুষের জন্য কল্যাণকর এবং নিরাপদ কাজেই বন্ধু নির্বাচন করার আগে এবং বন্ধুত্ব গড়ে ওঠার আগেই এ বিষয়গুলো আমাদের লক্ষ্য রাখা উচিত আমরা এখন আলোচনা করব যে আসলে কি ধরনের গুণাবলী থাকা উচিত কি ধরনের গুণাবলী এবং বৈশিষ্ট্য থাকলে একজন মানুষকে ভালো বন্ধুরূপে তাকে বিবেচনা করা যায় এবং এই আলাকাত সাদাকাহ এটা যে গুরুত্ব এবং এর যে তাৎপর্য সেটা অর্জিত হবে কি ধরনের বৈশিষ্ট্য একজন বন্ধুর মধ্যে থাকলে সেই বৈশিষ্ট্যগুলো লক্ষ্য করে আসলে বন্ধু নির্বাচন করা উচিত बंधुधर मध्य सर्वप्रथम बंधुत तैर करकेल गढ़े तोलार आगे कारो स्वाब कारो सहचर् अवलम्बन करार आगे ही लक्ष्य रखते हैं सर्वप्रथम तरह मध्य जे वैशिष्ट्य थे खोदा भेरु नेक्ार हवा उचित मन आल्ला भय थका उचित से सत्कर्मवीर हवा उचित মানুষ হওয়া দরকার আল্লাহ সকল বন্ধু যাদের সঙ্গে দুনিয়াতে তাদের বন্ধুত্ব আছে আল আহিল্লা সবাই জওয়ামঈদিন বা আদহমলি বা আদু একে অপরের শত্রুতে পরিণত হবে প্রত্যেকে अपर बंधु के दायी करते थे तुम सर्वनाश तुम केवलमे दोषारोप करा बरता के साधुबादे तुम बंधुत आल्ला पथे मुक्तर पथे सहयोग कर जो मुत्ता बंधुत छाड़ा खुदा भिरुक बड़ा बाकी सकल बंधुत्वर कारण मानुष के एकदिन क्या कठिन मैदान मानुष के अफसोस करते मानुष के अनुशोचनार अन दग्ध होते कूशोचनार अन दग्ध हार आगे आज ही सतर्क हवा उचिति के बन्दु हिसाब से ग्रहण करबना जार मध्य आल्लर प्रति भय नहीं এবং যার মধ্যে সালাহ এবং সততা বলতে কিছু নেই নবী আকরম সাল আলিহি আসাল্লাম এমনি ভাবে সৎ বন্ধু এবং বন্ধুর সততার প্রতি লক্ষ্য রাখার জন্য উম্মতকে তাকিদ করেছেন আল্লাহ নবী বলেছেন লা ইল্লা দেখো তোমার উঠা বসা নেক মানুষদের সঙ্গেই হওয়া উচিত ইমানদারের সঙ্গেই হওয়া উচিত এবং তোমার পকেটের পয়সা এটা কোনো ক্ষুধা ভিরু মানুষের পিছনে ব্যয় হওয়া উচিত অর্থাৎ এটা আচরণের যে তোমার তোমার পয়সা টাকা দিয়ে যেন একজন ইমানদার ব্যক্তির পেট পূর্ণ হয় তোমার উঠা বসা যেন ইমানদারের সঙ্গেই হয় ক্ষুদা ভিরু লোকের সঙ্গেই হয় কাজেই ইসলাম বলছে আল্লাহ কোরআন বলছে নবির হাদিস বলছে बंधुत ग्रहण कर बेपार निवाचन करते हैं हलो मध्य सतता क्षुदाभ तार मध्य ता सलाह कतटुक आई बंधुत्व करते आल्ला नबी आर खदि मध्य स्पष्ट देखो मानूष क्यों तार बंधुर आचार आचरण के तर अजानी अनुसरण करके आचरण मानुष्ट जीवन के प्रभावित कर धुर मध्य क्रिया करबी बंधु निवाचन कर आगे से क्धदा भिरु कर् मध्य सतता आना बेपार लक्ष्य रखते सतान ऐले मे तरा जो का बधु बोले ग्रहण कर नहीं क्ये तरा मिशती तर मध्य क्षुधा भिरुता आना दिनदारी आना सतता आना एक मुस्लिम अभिभावक हिसाब से लक्ष्य रखते हैं द्वितियों जी वैशिष्ट्य लक्ष्य रखते हैं से बंधु जान को भाव बद ना অর্থাৎ বিশেষ করে সে যেন না হয় সে আহ্বানকারী না হয় এটাকে খুব ভালোভাবে লক্ষ্য রাখতে হবে যদি এবার লক্ষ্য না রাখা হয় বরং এই ধরনের মানুষের বন্ধুত্বের পাল্লায় যদি কোনো ব্যক্তি পড়ে যায় তাহলে তার কী পরিণাম হবে আল্লাহ কম বলছে অন্যায়কারী বিরক্তির কারণে নিজের উপর নিজে এতটাই বিরক্ত হবে যে নিজের আঙুলগুলো নিজের দাঁত দিয়ে কাটতে থাকবে চাবাতে থাকবে আর বলতে থাকবে আমাকে আমার নিকট আল্লাহর পক্ষ থেকে জিকির দাব আল্লাহর পক্ষ থেকে আহ্বান আল্লাহর স্মরণ আমার নিকট পৌঁছার পরেও আমাকে সে এই সঠিক পথ থেকে বিচ্যুত করে আমাকে সে অসৎ পথে অন্যায়ের পথে ধ্বংসের পথে সে নিয়ে গেছে কাজী সে কথা যেন কেমন দিন বলতে না হয় এই আল্লাহ রব্বুল আলমিন আজ আমাদেরকে সতর্ক করছেন মনে করো সেই সময়ের কথা যেদিন অন্যায়কারীরা আফসুস করবে এটাই যে অমুক অসৎ বন্ধুর পাল্লায় পরেই आज के परिणाम खुदाद्रोही बंधुर पंगल पड़े आज के बददीन हो जाय आगुने पढ़ते हमें सूतरा अल्लाह रबीन ए सतर्क करते चान खबरदार तुम्हारा क्योंकि बददीन खुदाद्रोह आल्लाफरमान पथे आहवान करी को व्यक्ति के बंधु हिसाब से ग्रहण करबे ना ज बधुर बंधुत तुम जीवने प्रभाव सृष्ट नेक सत् तक ग्रहण करते असत असत पथ तक बंधु हिसाब से नबी अकरम सल्लाह अलही विषयटे चमत्कार भाव एक दिसर मध्य दृष्टान दिए फुटे तुले हम एक पर आलोचना कर तेमी भावे बंधुत निवाचन करार आगे লক্ষ্য রাখতে হবে একটা গুণ একটা বৈশিষ্ট্য যদি লক্ষ্য রাখা যায় খুবই ভালো সে আলা আকেল উল্লাবি বুদ্ধিমান বুদ্ধিমান সচেতন মানুষ হওয়া উচিত বুদ্ধিমান সচেতন মানুষের বন্ধুত্ব তার সাহচর্য মানুষকে বুদ্ধিদীপ্ত করে তোলে এবং তার জীবনকে সাফল্য মণ্ডিত করতে সহায়তা করতে পারে এই জন্য আলা আকেল আল্লাহ যে বিচক্ষণ বুদ্ধিমান মানুষ বন্ধু হিসেবে তাদেরকে গ্রহণ করা উচিত এমন কোনো ব্যক্তি গ্রহণ করা বন্ধু হিসেবে উচিত নয় যে স্বার্থপথ যে নাফ হয় যে সেলফিস হয় যদি এমন ব্যক্তি বন্ধু হয় তাহলে সে বন্ধু দ্বারা শুধুমাত্র নিজের স্বার্থ উদ্ধার করার পিছনেই সে পড়ে থাকবে সেই বন্ধুর দ্বারা কোনো সময় কখনো কোনো কল্যাণ আশা করা যায় না বরং সেই বন্ধুর দ্বারা অকল্যাণ এবং সর্বনাশ হওয়ারই সম্ভাবনা থাকবে সে দর্শক এভাবে কিছু বৈশিষ্ট্যের কথা আমরা আলোচনা করলাম আল্লাহ রব্বুল আলমীন আমাদের সকলকে সৎসংসর্গ এবং ভালো বন্ধুত্বের সহচর্যা অবলম্বন করবার তৌফিক দান করেন করেনা রবীন্দিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ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 जीवन दर्शन मानुषर मन जगाते परे आशार